নারী সাধীনতার নামে এলো কৌকের জুয়ার সাথী সীনতার নামে এলো কৌকের জোয়ার এক নারীর দিকার বলো কখন জানি শেষ হবে এই তার এক নারীর কার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীল তার নারী স্বাধীনতার নামে এল কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এল কলঙ্কের জোয়ার এক নারীরকার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কখন জানি শেষ হবে কমিশনার থেকে ইউনিয়ন পরিষদ ক্রমান্ব দেখে ভাই একবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখে ভাই একবারে সংসদে নারী থাকবে শুল্কের নি নারী ফাগ্য শুল্কের নি এত কষ্টের কি দরকার অধিকার কখন জানি শেষ হবে এই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার নারী স্বাধীনতার নামে এল কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানো শেষ হবে এই অশ্লীলতার বল কখন জানে শেষ হবে এই অশ্লীলতার উলং বে হায়াপা পনাই নিজেকে মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার বেড়া জালেন নাস্তিকতার বেড়া জালেন দেখায় যে রঙের বাহার এক না দি রধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীল লতার এক না দি কখন জানি শেষ হবে এশলীলতার নারী স্বাধীনতার দামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে কখন জানি শেষ হবে এই মেরে জালিয়ে দে কি যে সুন্দর মুখানা পর্দা শ্রেণে নারী চলা পর রয়মানা তে মেরে জালিয়ে দে কি যে সুন্দর মুখানা পর্দা চেড়ে নারী চলা করয়মানা রূপের বাজার গরম করতে রূপের বাজার গরম করতে ধর্ষণে যাই লজা কারি নারী রোতিকার কখন জানি শেষ হবে এই লতার এক নারী রোতিকার কখন জানি শেষ হবে এই লতার নারী স্বাধীনতার নাম এ লোক লোকের জোয়ার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার नग्न थावाई निर्जा कतोन खोला देवितोला दे कदे तारा रूपर मोड़ कुम्बोचन इज्जत रक्षा आज के नारी इज्जत रक्षा आज के नारी पर्दा करना এক না দাদিদোধিকার কখন জানে শেষ হবে এই অশ্লীল লতার এক না দিদোধিকার কখন জানে শেষ হবে এই অশ্লীল নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে অ্যালো কলঙ্কের জোয়ার এক নারীর বিকার বল কখন জানি শেষ হবে এই অশ্লীলতার বল কখন জানি শেষ হবে এই অশ্লীলতা